বাংলা মানবতা সমাধান আসসালামাইকুম ওরকম আল্লাহ রাসুলিল্লাহাবাদ পৃষ্ঠ বাংলার সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা আপনাদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান দার্শে হাদিস আমরা শুরু করতে যাচ্ছি আশা করি দূরের ও নিকটের ভাই বোনেরা যে যেখানে আছেন সেখান থেকে আমাদের এই আলোচনা দেখার ও বুঝার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দার্শে হাদিস আমরা এ পর্যায়ে বুলুগুল মারাম একটি হাদিসের কিতাব তার টি অধ্যায় শেষ করে ফেলেছি তাহারাত বা পবিত্রতার পর্বের এবার আমরা অষ্টম অধ্যায় আমরা শুরু করেছি তার প্রথম হাদিসটি আমরা আপনাদের কাছে পেশ করেছি যার মধ্যে আমরা এটাই জানতে পেরেছিলাম যে ইসলামের শুরুতে বীর্যপাত না ঘটলে গোসল ফরজ হতো না পরবর্তীতে এই বিধান পরিবর্তন হয়ে যায়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 দুই নম্বর হাজার এই অবাই থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ বলেছেন কোনো ব্যক্তি যখন তার স্ত্রীর চারটি শাখার উপরে বসে যাবে আর চেষ্টা করবে অর্থাৎ তার লজ্জাস্থান স্ত্রী লজ্জাস্থানের মধ্যে প্রবেশ করাবে মিলন করে ফেলবে তাহলে ফাঁকা ওয়াজাবাল গোসল তার প্রতি গোসল ওয়াজিব ফরজ হয়ে যাবে তাহলে চারটি ডাল বা চারটি শাখা বলতে স্ত্রীর দুই হাত দুই পা অথবা দুই উরু দুই হাত ইত্যাদি বিভিন্ন ব্যাখ্যা আছে মোট কথা স্ত্রীর করবে তাতে তার প্রতি একটা শব্দ বর্ণনা করেছেন সেটা হলো কি যে ওয়াঈন যদিও তার বীর্যপাত না ঘটে তাহলে এর দ্বারা আমাদের কাছে জানা একটু হয়ে গেল যে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 পরবর্তীতে উমুসালাইম রাজি আল্লাহ তালা আনহাকে আবু তাল্লা রাজি আল্লাহ আনহ বিয়ের পয়গাম প্রস্তাব পাঠালে এই মহিষীর ইসলামকে এতই মজবুত করে আকৃত হয়েছিলেন আবু তালাকে বলেছিলেন যে তুমি অমুসলিম আর আমি মুসলিম দুইজনের একসঙ্গে কখনোই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া শরীয়তে মোহাম্মদিতে জায়জ নেই কাজেই আপনি যদি ইসলাম গ্রহণ করেন तब आप इसलाम ग्रहणटा मोहर हो जाएरिक्त कि दीते होना सुफानल्लाह एम एक जो नारी उम्मीसिम रजियाल्लाह तलाजिलत अने से बोलो देखो नारी उम्मिस्लाम बर्तमान माँ बन एक अनुपम दृष्टान जे को क्रमे इसमें छाड़ दी पर नाई তার ওই ইসলাম গ্রহনটাকে মোহর হিসাবে চালিয়ে দিলেন এত সুন্দর চমৎকার নমুনা কদুয়া আমাদের জন্য আল্লাহ আল্লাহ হে আল্লাহ রাসুল আল্লাহ রব আলিন তো সত্যকে লজ্জা করেন না মোহানবুল্লা আলমিন সত্যকে লজ্জা করেন না সত্য কথা মহান রবুল্লা আলমিন বলে দেন তাই একটা সত্য কথা আপনাকে জিজ্ঞেস করতে এসেছি এখানে উম সাল্লাম প্রশ্নটা করার আগে যেহেতু এখানে লজ্জার একটা ব্যাপার হতে পারে এই জন্য প্রথমে একটা ভূমিকা বানাই নিলেন যাতে করে তার এই প্রশ্নের আগে কথাটা প্রশ্নের উত্তরের জন্য সহযোগী হয়ে যায় তাই উম সাল্লাম রাজি আল্লাহ তালা আল্লাহ নবী আল সাল্লামকে জিজ্ঞেস করলেন্লাহ রাসুল্লাম যদি কোন নারী তার এলাম হয়ে যায় তার যদি বীর্যুপাত হয় স্বপ্নের বীরজুপাত হয়ে যায় তাহলে কি ওই নারীকে গোসল করতে হবে আল্লাহ নবী আসসালাম বললেন না গোসল তো করতে হবে তবে শর্ত হরিদার আতিল যদি বীর্যুপাত হয়েছে এটা কনফার্ম হতে পারে পানি বের হয়েছে এটা বুঝতে পারে তাহলেই তো তার প্রতি গোসল ফরজ হবে নয়লে নয় সুস্বপ্ন দেখলো কিন্তু আসলে কিছু কিছু হয় নাই আসল তাহলে তার প্রতি গোসল হবে না এই হাদিসে এবং ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাই তাদের শশ গ্রন্থ শহীদ বুখারি এবং শহী মুসলিমে বর্ণনা করেছেন তাই এর দ্বারা আমাদের কাছে প্রমাণিত হলো যে পুরুষরা যেমন পুরুষরা যেমন তাদের স্বপ্ন দোষে হয়ে বীরপাত্র মনে রাখতে হবে পুরুষদের চাইতে নারীদের কম হয় যেটা পরবর্তী আমরা জানতে পারবো এরপরে কালা ফা কুনাই হালে নাম তিনি বলেন বা স্ত্রীর সঙ্গে মিলন করেছে এমন দেখে স্বপ্নে এবং বীর্যপাণ ঘটে এমনটা নারীদেরও হতে পারে হয়ে থাকে এ পর্যায়ে তা কি করতে হবে গোসল করতে হবে যদি বীরজুপাত হয়েছে স্বপ্নে দেখতে পাচ্ছে বা স্বপ্ন কিছুই দেখে নাই তারপরও দেখতেছে সে ভিজে আছে কাপড় চুপড়ে তার ভিজ লেগে আছে তাহলে তাকে গোসল করতে হবে মোত্তা ফাঁকুন আরাই হাদিসম বোখারিয়া মুসলিম বর্ণা করেছেন ইমাম মুসলিম অতিরিক্ত বলেছেন ফা হালিয়া হা হালিয়া কোনো হায়া উম্মে সালামা রাজি আল্লাহ তালা বলেন আছে এটা কি অসম্ভব মহিলাদের এটা হয় নাকি কারণ উম্মে সালামা রাজি আল্লাহ তালা তার জীবনে ঘটে নাই বা এই ধরনের কাছ থেকে শুনে নাই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 ইত্যাদি তাদের বংশের তার চেহারার আকৃতি হয় আল্লাহ নবী আলিসাল্লাম বোঝাতে চাইলেন যদি নারীর মিলনের সময় কোনো প্রকার বীর্যপাত নাই হয় তাহলে কি করে ওই মার মতো বাচ্চারা হয়ে থাকে কিছু বাচ্চা হয় বাবা চাচা তাদের মতো কিছু বাচ্চা হয় মা খালা ওই মামাদের মতো তাহলে বোঝা যাচ্ছে যে পুরুষের মতো নারীরও মিলনের সময় বীর্যপাত ঘটে বা স্বপ্নদোষ হলে তাদের বীরজপাত ঘটে আর তাই তো কিছু বাচ্চা দেখা যায় মার মতো হয় কিছু হয় মার বংশের মতো আর কিছু হয় বাবার বংশের মতো এক্ষেত্রে আরও অন্য অন্য হাদিসের দ্বারা যেটা সুপ্রমাণিত হয় সেটা হলো যে যারটা বেশি হবে তার সাদৃশ্য হবে অর্থাৎ স্বামীর যদি বীর্যর পরিমাণ তার শুক্র শক্তি বা বেশি পরিমাণ বেশি হয় তাহলে তার বংশের মতো হবে আর নারীর যদি হয় নারীর বংশ হবে নবী রাহু আব্দুল আবহাওয়া জালাত থেকে বর্ণিত তিনি বলেন সোমাম আসাল যখন ইসলাম গ্রহণ করলেন তখন আল্লাহ নবী আল্লাহাম তাকে গোসল করার জন্য নির্দেশ দিলেন এ হাজে আব্দুল মুসান্নাফের মধ্যে বর্ণনা করেছেন যার মূল বোখারি মুসলিমের মধ্যে রয়েছে এ হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম কোন নন মুসলিম যদি মুসলিম যদি ইসলাম গ্রহণ করে তাহলে তাকে গোসল করতে হবে আল্লাহ নবী আলি সাল্লাতাম নির্দেশ করলেন তবে এই নির্দেশটা তাকিদের জন্যে কারণ অনেকেই ইসলাম গ্রহণ করেছিলেন যাদের গোসলের ব্যাপারে আল্লাহ নবী কিছুই বলেন নাই এ দ্বারা প্রমাণিত হলো যে গোসল করা কেউ এই এ হাসিব বললেও অনেক সাহাবিরা ইসলাম গ্রহণ করেছেন যাদেরকে গোসলের ব্যাপারে আল্লাহ নবী কিছুই বলেন নাই এর মানে আমরা বুঝবো যে ইসলাম গ্রহণ করলে তাকে গোসল করতে হবে কারণ তার সে অপবিত্র অবস্থায় থেকে ইত্যাদি ইত্যাদি এবং অমুসলিম অবস্থায় তার প্রতি তো কোনো শরীয়তের বাধা নিষেধও তো প্রযোজ্য নয় এই বলবো যে তার প্রতি ফরজ গোসল ছিল গোসল করে নাই এজন্য এখন গোসল করে ফরজাদা করতে হবে বা অপবিত্র ছিল এখন পাক হতে হবে এই ধরনের কথা বলা যাবে না এই জন্যেই যে অমুসলিম তার উপরে ইসলামের যে কোনো বাধা নিষেধ বিধান প্রযোজ্য নয় ইসলাম গ্রহণ করার পরেই প্রযোজ্য বন্ধুগণ ছোট্ট একটা ব্রেকের পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সকলকে মহান আল্লাহর পক্ষ থেকে মহানবীর নাজি তো সর্বশ্রেষ্ঠ বাণী कत कार्यकी भाव कुरान हिदायत नहीं कोटी कोटी मानुष जीवन हल आलोकित देख আলো, সাড়ে ছটায় বাড়ে বারোটায় বাংলাদেশে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 চারদিকে চলছে এক জোয়ার প্রচন্ড আলী সাল্লামের সুন্না পিছিল সরুপথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়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 একটা সময় করে ধারাবাহিক আমাদের ব্যস্ততার মধ্যেও একটা সময় আমরা বের করে নেওয়ার চেষ্টা করি এরপরের হাদিস থেকে বর্ণিত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 نعم الحديث وانا ابي سعيد الخدري رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال غسل يوم الجمعه واجب على كل محتلم واخرجه سبعه ابو سعيد الخدري رضي الله تعالى عنه تك بنيت تي الله صلى الله عليه يوم الجمعه جمعهর দিনে গোসল واجبن على كل محتلم প্রতিটি সাবালক নারী পুরুষের প্রতি জুমার দিনে গোসল করা অজিব এই হাদিসটি সাত জনে বর্ণনা করেছে। সাতজন ইমাম ইমাম আহমাদ ইমাম বখারি ইমাম মুসলিম আবুদাউর নাসাই তিরমিজিমাজা সাতটি কিতাবে এই হাদিসটি এসেছে অত্যন্ত বিশুদ্ধ এবং শক্তিশালী হাদিস এই হারিসে আল্লাহ নবী আলি সালাম জুমার দিনের গোসলকে অজীব করে দিয়েছেন প্রতিটি পুরুষের প্রতি কারণ নারীদের প্রতি তো জুমার নামাজ ফরজ নয় কাজে পুরুষরা জুমার নামাজ পড়তে যাবে মসজিদে তাদের প্রতি ফরজ আসলে ফরজ না সুন্নত না মুস্তাহ এ নিয়ে কিছু মত রয়েছে হল আমাদের তবে অজীব যে এ ব্যাপারে অনেকেই মত দিয়েছেন আর বিশেষ করে আল্লাহর নবী আলিসামের যুগে পানি পানির খুব সংকট ছিল যার পরে সেই যুগে মানুষ ডিলাটিলা দিয়ে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতেন পেশাব পায়খানার পরে আর গোসলও নিয়মিত করতে পারতেন না কাজেই তাদের শরীর থেকে একটা গন্ধ বের হতো কেউ কেউ কথা বলেছেন আর যার ফলে জুমার দিনে যখন সবাই একাত্রিত হতেন তখন একে অপরের শরীরের গন্ধই কষ্ট পেতেন তাই আল্লাহ নবী আহস্লাতাম ওয়াজিব করে দিয়েছিলেন সেই যুগের সাহাবাইকলামদের প্রতি জুমার দিনের গোসলকে আসলে এই ধরনের ব্যাখ্যা কেউ বলেছেন আমরা বলবো যে হারিস যেহেতু বিশুদ্ধ এবং এর বিপক্ষে যে হারিসগুলি চাইতে সুন্দর গোসল বা গোসলটা ওয়াজিব না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 আতুর মাখা সেদিনে ভালো খাওয়ার ব্যবস্থা করা সপ্তাহে যারা সুন্নত বলছেন তাদেরকে বলবো যে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 এই সুন্নতকে আমরা পালন করার চেষ্টা করব ইনশাল আহমাদ আমলের যোগ্য বলেছেন তাহলে আমরা জুমার দিনের গোসলের ব্যাপারে গুরুত্ব দিব এই গোসল করে আমরা ভালো কাপড় পরে আতর মেখে আমরা মসজিদে যাব। এটা আমাদের জন্য একটা কি হবে ইসলামের সুন্দর পদ্ধতি ও নিয়ম হবে থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ বলেছেন যখন তোমাদের কেউ স্ত্রীর সঙ্গে সহবাস করে করার পরে আবারও দ্বিতীয় তৃতীয় বা অন্য আবারও একাধিকবার সহবাস করতে চায় তাহলে আগের এবং পরের মধ্যখানে যেন সে উজু করে নেয় কারণ উজু করে দিলে অন্য বর্ণায় আছে এটা মুসলিমের বর্ণনা কিন্তু হাকেমের বর্ণনা একটু অতিরিক্ত এসেছে সেটা হলো কি অন্য আনসা তলির কারণ দ্বিতীয়বার মিলনের জন্যে এটা শরীরকে কি করে চাঙ্গা করে দেয় একটা প্রফুল্লতা শরীরের মধ্যে আসে এজন্যে দ্বিতীয় বার সহবাস করার জন্যে প্রথমবার আর মধ্যখানে একবার উজু করে নেওয়া তা উত্তম কেউ যে না করে তাতে কোনো সমস্যা নেই মনে রাখতে হবে মানুষ যখন তার বীর্যপাত ঘটে ঘটার পরে তার শুয়ে থাকা বা তিনটা অবস্থা হতে পারে একটা অবস্থা হলো কি পরে গোসল করে নিয়ে ঘুমানো আরেকটা হলো কি গোসল না করে বরং উজু করে তারপরে ঘুমানো আরেকটা হলো উজুও নাই গোসলও নাই সেটাও কিন্তু জায়জ তবে উত্তম হলো প্রথমে গোসল করে নিয়ে তারপরে ঘুমানো যদি সেটা না পরে উজু করে নিয়ে তারপরে ঘুমানো কারণ উজু যদি না করে তাহলে ওই ঘরে আল্লাহর ফেরেস্তা প্রবেশ করে না কাজে আপনার ঘরটা আল্লাহর ফেরিস্তা প্রবেশ করা থেকে বাধা করে রাখবেন এটা করা ঠিক হবে না এই গোসল করিলে তো উত্তম হলে কমপক্ষে উঁজু করে নেওয়া আর উজু না করলে জায়েজ রয়েছে কিন্তু ফেরিস্তা রাহমতের ফেরিস্তা আপনার ঘরে প্রবেশ করবে না এমন একটি ভালো কাজ থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন বন্ধুগুন এ পর্বে আমাদের আলোচনা একেবারে শেষ লগ্নে বিদায়ের আগে সবাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদের ধন্যবাদ জানিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ রব আলামিন পরবর্তী পর্বে আপনাদেরকে আলোচনা শোনার দেখার তৌফিক দান করুন এই কামনা করে শেষ করছি আমরা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 ইসলামী তরিকা আমলের পরীক্ষা আমি মোহাম্মদ হাসিমাদ আপনারা দেখছেন বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদর थर धर्मतत्त मान हलो ईश्वर सम्पर्खलास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 উল্লেখ করা আছে ছয় নম্বর খন্ডে কিতাবুল ফাজ কোরআন অধ্যয় নম্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লাই সাল্লাম বলেছেন সুরা ই